এবং দূরে দেশে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন আপনার জ্ঞানীমত হিসাবে পালন করার চেষ্টা করছেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন আমরা যেন আমাদের জীবনের মহামূল্যবান সম্পদ এই সময়কে আমরা কাজে লাগাতে পারি মানুষ সব থেকে বেশি বিভ্রান্ত হয় আসলে যে জিনিসগুলোর ভিতর দিয়ে তার মধ্যে সময় একটি সময়ের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি সময়ের ব্যাপারে সবচেয়ে বেশি আমরা বেখবর থাকি আমরা গাফেল থাকি আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য সময়ের মূল্যায়নের কোনো বিকল্প নেই আল্লাহ তালা আমাদের সবাইকে তাও এন আয়াত করুন আমরা যেন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়কে যেন আমরা কাজে লাগাতে পারি দর্শক আমরা আজকের আলোচনায় যে বিষয় নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে পবিত্র রমাদানুল মুবারকের শেষ দশকের ফেজিলত এবং করণীয় পবিত্র রমাদানুল মুবারক আমরা জানি এটি পুরোটাই আমাদের জন্য বরকতপূর্ণ যদিও আমরা আমাদের সমাজে পবিত্র রমাদাল মোবারককে তিনটি ভাগে আমরা ভাগ করতে দেখি এটি হাদীদের এসছে যদি একটু দুর্বল যে এই প্রথম দশক রহমাতের মাঝের দশক মাঘেরাতের এবং শেষ দশক জাহান নামের আগুন থেকে না যাতের একটি হাদিসের দীর্ঘ হাদিসের একটা এখানে ফজিরাতের কথা বলা হয়েছে যদিও এই হাদিসটির ব্যাপারে বক্তব্য আছে তো যাই হোক এখানে আমরা আসলে মূলত প্রথম দশক রহমতের বাকি দশকগুলোতে রহমত পাওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় এটি বাস্তব আমরা জানি রমজানের প্রত্যেক দিন মাপ করে দেওয়া হয় এটা হাদিসের মধ্যে এসছে যে রমজানের প্রত্যেক দিনে এবং রাতে অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি দেওয়া হয় তাহলে বোঝা গেল পুরো রমজান আমাদের জন্য জাহান নামে থেকে মুক্তি পাওয়ার সুতরাং আমরা কিন্তু রমজান মানে গোটা রমজানটাকে আমরা কিন্তু রহমাদ প্রাপ্তির জন্য আমরা কাজে লাগাতে পারি মাগফেরাতের জন্য আমরা কাজে লাগাতে পারি এবং জাহান নামের আগুন থেকে আমরা নাজাতের জন্য আমরা কাজে লাগাতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত এই টোটাল সময়টা পুরো এক মাস উনত্রিশ অথবা ত্রিশ দিনের এই গুরুত্বপূর্ণ এই সময় এবং এই মাসটিকে আমরা এবাদাত বন্দুকীর জন্য আমরা কাজে লাগাবো রহমাদ প্রাপ্তির জন্য আমরা কাজে লাগাবো আমরা আমাদের জীবনের গোনাখাতাগুলো মাফের জন্য আমরা কাজে লাগাবো আমরা আমাদের জাহান নামের আগুন থেকে নাজাতের জন্য আমরা কাজে লাগাবো দশক রহমত আসলে আমাদের খুবই বেশি দরকার আল্লাহর রেহমাত ছাড়া আমরা কিন্তু আসলে কেউ বাঁচতে পারি না আল্লাহর দয়া ছাড়া আমরা কিন্তু কেউ পৃথিবীতে বাঁচতে পারি না দেখুন আল্লাহর রাব্বুল আলামিনের দয়ার অবাড়িত অফুরন্ত সাগরের ভেতরেই কিন্তু আমরা প্রতিটি মুহূর্ত আমরা রাত এবং দিন আমরা ডুবন্ত আছি আল্লাহর অথই রহমতের সাগরে আমরা কিন্তু হাবুডুবু খাচ্ছি সুতরাং নাস্তিক কারা হয় যারা আসলে অন্তর্দৃষ্টি বলতে কিছু নাই যাদের আসলে বোধ শক্তি নাই তারাই মাত্র আল্লাহকে অস্বীকার করতে পারে তারা বলতে পারে আল্লাহ বলে কিছু নাই দ্যার ইজ নো গট এটি একটি চূড়ান্ত পর্যায়ের একটি মূর্খতা ছাড়ার কিচ্ছু নয় পৃথিবীর যে কোনো মানুষ যদি চিন্তা করে দেখে একটা সাধারণ মানুষ যদি চিন্তা করে দেখে তারা সে দেখবে যে কত ন্যামার ভিতরে আমরা রয়েছি শুভারম্ভ হবে কত ন্যামাতের ভিতরে আমরা রয়েছি আমরা এই অক্সিজেনটা আমাদের জন্য কত সুন্দর করে আল্লাহ তালা পিউরিফাই করে দিয়েছেন আমাদের জন্য বাতাস দিয়েছেন আমাদের জন্য পিওর পানির ব্যবস্থা করেছেন আমরা श्वाश्वास ग्रहण कर दें हार्ट केल्ला न्याय के शुक्रिया आदायके माह रमजान क्या रमजान रहमत प्राप्त बसात बंदी गृह सामिल होते हैं আমরা মা কামনা করি প্রিয়দর্শক আল্লাহ রাবুল আলীন আমাদেরকে বলেছেন কলিয়া রাহিম আল্লাহ বলেছেন ও আমার বান্দারা যারা তোমরা গুণা করে করে নিজেদের উপরে তোমরা গুনার কারণে থেকে নিরাশ হয়ে না এই নল্লা আল্লাহ রবুর আলম তোমার সমস্ত গুনা খাতে মাফ করে দেবেন কবিরা গুণগুলো যদি তওবার নিয়া করি তা করি তাহলে আল্লাহ তালা অবশ্যই মাফ করে দেবেন কবিরা গুণা মাফের জন্য তওবা করা জরুরি আর যদি কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকি তাহলে সেই মানুষের হককে ফিরিয়ে দিতে হবে দিতে না পারলেও তার কাছে দেওয়ার যদি আমরা তাও করি তাহলে সেই তো আমার কবিরা গুণাগুলো মাফ হতে পারে আর কবিরা গুণা যখন মাফ হয়ে যাবে তখন রব্বুরামিনের মাখ ফিরাত আমরা পাবো তার রহমাত আমরা পাবো ইনশাআ আল্লাহ তালা এবং সেই সাথে জাহার নামের আগুন থেকে নাজাত আমরা এটাও কিন্তু কামনা করি এই জন্য পৃথিবীতে সব থেকে সফল ব্যক্তিকে আমরা মনে করে যার টাকা আছে যারা পয়সা আছে যারা باريگاريا تشي شابول بكتنا الله رب العالمين بلتن فمن جوح زيهاني النار وعود خلال جنة فقد فاز الله تعالى بلتن جاك جهنم راغون تك مكتدا هيا تشي یا بون جاك جنة تر بطري پروبيش کرونا هيا تشي আমাদেরকে মুক্তি দান করেন আপনার আমার চাইতে ধনী ব্যক্তি আর কেউ হতে পারে না কিন্তু দুনিয়ার সকল টাকা পয়সা অর্থবিত্ত সব আমার আছে অনেক অডেল পাহাড় পরিমাণ সম্পদের মালিক আমি আমার কাছে ইমান নাই আমার কাছে ন্যাক আমল নাই আমার কাছে কালেমা নাই আমার কাছে আল্লাহর মাহাব্বত রাসুলের মাহাব্বাত নেই রাসুলের ভালোবাসা আমার নেই আল্লাহ তালার মাহাব্বাত আমার হৃদয়ের ভিতরে নেই আল্লাহর আনুগত্য আমার নেই ওয়াহাদানের মাহাব্বাত আমার ভিতরে নেই আমার এই পৃথিবীর সম্পদ আমাকে জাহান্নের আগুন থেকে বাঁচাতে পারবে না সেজন্য প্রিয় দর্শক এই বিষয়গুলো আমরা বাহিরাম জানে ব্যাপক আকার আমরা মানে পাওয়ার জন্য আল্লাহ তালার সেই সান্নিধ্য অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা আজকের আলোচনা যেটি আলোচনা করতে চেয়েছিলাম সেটি হল মাহেরামাদানের শেষ দশকের যে আমল গুলো করা যায় জানি নবীজলাম কোরআনে মাসে তিনি অধ্যয়ন করতেন অনুশীলন করতেন জিবরিলসুলকে কোরআনতলাবাস শুনাতেন নবিসালাহু আলাইসলামকে জিবরিলকে কোরআান্তলা আবাস শুনাতেন আবার তিনি দান করতেন প্রবাহমান বায়ুর বেগের চাইতেও বেশি বায়ুর চাইতেও বেশি তিনি দান করতেন আল্লাহ আকবার। এটি রসুল সাল্লাহ আলহিহ্লামের প্রত্যেক রমজান মাসে ব্যাপক আকারে তিনি কাজগুলো করতেন কিন্তু রামাদান মোবারকের শেষ দশকে এবাদতের পরিমাণ এবং এবাদতের মাত্রা তিনি বাড়িয়ে দিতেন তিনি বলছেন নবালাহ আলহিহ্লাম মাহিরমজানের রামাদানুল মোবারকের শেষ দশকে যে পরিমাণ আমল তিনি করতেন অন্য কোন সময় এত আমল তিনি করতেন না এত বেশি আমল তিনি করতেন না লহ আকবার অর্থাৎ নবীজি পুরো রমজান মাসি ইবাদত করতেন কিন্তু তার মধ্যে রামাদুল মোবারকের শেষ দশ দিনে বেশি পরিমাণে তিনি করতেন এবং এবাদতের মাত্রা এবং গতি তিনি প্রচন্ড আকারে তিনি বাড়িয়ে দিতেন রাদার মারকের শেষ দশক যখন আসত তখন নবীজল আলহিসাম তার পরিদ বস্ত্রকে তিনি সত্য করে বেঁধে দিতেন। प्रिय दर्शक हदीस द्वारा एक विषय परिष्कार बुझते हादीसर भब्दी बी वस्त्र के शक्त बात क्या शक्त को जन करी कोमरे शत्य को बेधे नहीं ती जो सत्य जटिल करते चाह गुरुत्व दिए जो करते कोम बेधे नहीं मजाटे के बेधे नहीं तो देखुना नबीजी सल अल्लमर बेपारे बच्चे मददान मुबारक शेष दस दिन आसले पड़े कोबर के टाइट कर बांधन तर मानी कठिन भाव के मदात करते কঠিনভাবে তাকে এবাদত বন্দীর ভিতরে কাটাতে হবে সেই করতেন এবং তার পরিবারের ভিতরে করতেন এবং তাদেরকে জাগিয়ে দিতেন তোমরা এবাদতী করো প্রশ্ন হতে পারে নবীজি সাল্লাহ আলহাম্মজানের শেষ দশকে এবাদত বন্দিগী এত বেশি পরিমাণে করতেন কেন এর কারণটা কি ছিল প্রিয় সেই কারণটি আমরা সবাই জানি অনেকেই জানি অনেকে হয়তো বা না সেই কারণটি হল রামাদান শেষ দশকেই রয়েছে এমন একটি রাত লেই রাত মিন রম্মিন এমন একটি রাত রয়েছে যে রাতটি হাজার মাসের চাইতে উত্তম एक हजार मास समान समान हलो तिरशी बस चार मास अल्लाह तिरशी बच्चों कल्याण अर्जित होते जेमान सप से लाभ करते ही अल्लाहर सान्निध्य से पे एक रात ए बदात बंदीगी कर ले रबान कल्याण और साफ ता दान कर सुबहानल्लाहम्दी एट মুসলিম উম্মার জন্য উম্মতে মোহাম্মদী সাল্লাহ আলী হুয়া বিরাট একটা নিয়ামক বিরাট একটা নিয়ামক প্রিয় দর্শক সেই মহিমান্বিত রজনী সেই সম্মানিত রজনী লাইলাত পাওয়ার জন্যই নবীজ সাল্লাহু আলিহ্লাম শেষ দশকে তিনি এ বাদাতের মাত্রা তিনি বাড়িয়ে দিতেন সো প্রিয় দর্শক এই জন্য আমরা কি করি আমাদের মুসলিম সমাজের অবস্থাটা একটু ভিন্ন প্রিয় দর্শক আমি একটু বলতে চাই প্রসঙ্গত যে আমরা রমাদাল মুবারকের শুরুর দিকটা মাসা আল্লাহ অনেকেই আমরা ঠিকমতো সিয়াম পালন করি আমরা তারাবিতে আমরা অ্যাটেন্ড করি আমরা তাহাজুদ্দ সেলাতে আমরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় জামাত হয় সেখানে আমরা অ্যাটেন্ড করি নিজেরা ব্যক্তিগতভাবে পড়ার চেষ্টা করি আবার অনেকে আছে কি রমাদাল মুবারকের যখন শেষের দিকে যখন আমরা চলে যাই তখন আমরা এবাদত বন্দিগীর এই যে একটা মানে প্রতিযোগিতা সেটা আমরা কমিয়ে দিই সে আগ্রহটা আমাদের কমে যায় আমরা তখন মার্কেটিংয়ে ব্যস্ত হয়ে যাই তখন আমরা জামাকাপুর কেনা ঈদের প্রস্তুতির জন্য আমরা সময় ব্যয় করতে থাকি এটি আমাদের জন্য এটি আমাদের জন্য অত্যন্ত জনক যে আমরা রমাদাল মোবারকের শেষ দিকে গিয়ে আমরা এবাদৎ বন্দীগীর মাত্রা কমিয়ে দিই অথচ নবীজিৎসাল্লাহ আলিয়াসমান হাদিস প্রমাণ করছে আশা সিদ্দিক্লাহ তারা বলছেন যে রামাদাল মোবারকের শেষ দশক আসলে পরে নবীজি তিনি অনেক কঠিন ভাবে কোমর বেঁধে তিনি এবার যেতেন তাহলে আমাদের উচিত করে আমরা আমরা পেতে পারি দেখুন প্রিয় দর্শক আর সেই জন্য একটি বিশেষ আমল আমাদের জন্য নবীজ সাল্লাহ আলীদেরকে শিখিয়েছেন সন্না হিসাবে আমাদের কাছে এসেছে সেটি হলো যে নবীজি সাল্লাহু আলহিহ্লাম শেষ দশকে তিনি আমাদের জন্য এতে কাপ উপহার দিয়েছেন रसूल सलाह सल्लम शेष दशके कोम बेदे बदत करत करत अवस्था এটি আল্লা তারা নিষেধ করেছেন তাহলে এই তেকাপ যেটা অর্থাৎ নিজেকে আবদ্ধ করা দুনিয়া কাজ থেকে নিজেকে মুক্ত করে কর্মচঞ্চলতা থেকে নিজেকে মুক্ত করে কর্মব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে রব্বুল ঘরে আল্লাহ ঘরে মসজিদে আমরা যদি যখন গিয়ে নিজেকে আটক করবো আমরা যখন নিজেদেরকে যখন আবদ্ধ করবো এতেকর আনুগত্য করার জন্য পার্থিব হয়ে মসজিদে অবস্থান করা এতেকাপ এটি সন্না কোরআন এবং সন্না দ্বারা এটা প্রমাণিত হয়েছে নবীজ সাল্লা আলহ্লাম তিনি প্রত্যেক রমজানের শেষ দশ দিনে তিনি এতেকাপ করতেন এবং তিনি যে বছর এন্তেকাল করবেন এতেকালের আগের রমজানে তিনি বিশ দিন তিনি এতে কাপ এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সুপ্রিয় দর্শক তাহলে আমরা আমাদের সমাজে এতে করার লোক পাওয়া যায় না বিভিন্ন মসজিদের লোকেরা এতে জন্য একজন লোককে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তারা এতে কাপ ঠিক করেন এটি আসলে কতটা হতাশাজনক কতটা আসলে মুসলিম সমাজের কতটা দৈন্যতা এটা কিন্তু এর থেকে প্রমাণিত হয় আসলে কাউকে পয়সা দিয়ে টাকা দিয়ে এতেকাপ করাতে হবে এটা তো ইসলামে এভাবে কিন্তু এতেকাপটা আসেনি এতেকাপ ব্যক্তির ইন্ডিভিজুয়াল আমল এটি অনেকে বলা হয় বলে এভাবে যে একটি সমাজে একটি মসজিদে যদি একজন এতেকপ করে না বসেন তাহলে সবাই গুণাগার হবেন এটি নিঃসন্দেহে এটি একটি কথা যদি কেউ এতেকাপ না করেন তাহলে আমরা অবশ্যই এটি একটি দায় আমাদের উপরে চলে আসে কিন্তু ব্যাপারটি কি এরকম যে একজনকে বসিয়ে দিলে আমার দায় শেষ হয়ে গেল আসলে তেমন না ইসলামে কিন্তু এবং আমাদেরকে উৎসাহিত করা হয়েছে সুপ্রিয় দর্শক নাবিজাল আলহিউলাম তিনি এতেকাপ করতেন আর যিনি এতেকাপ করবেন তার ভাগ্যে অবশ্যই লাইলাত কদর অবশ্যই তার ভাগ্যে আছে আমরা যারা যারা করবেন না তারা হয়তো একটি রাতকে তারা বাছাই করে বা দাতবন্দিগি করার চেষ্টা করে যদিও এটি ঠিক নয় আমরা জানি যে লাইলাতুল কাদর এটি হচ্ছে রমদানের শেষ দশকে সুলি করিম সাল্লাহু তলহিবসাল্লাম বলেছেন তোমরা কি করো তোমরা লাইলাতুল কাদরকে তাস করো হারুলাতুল কাদর ফিরে আসল আবাহেরেমিন রমাদন রমাদনের শেষ দশকে তোমরা লাইলাতুল কাদরকে তোমরা তালাশ করো তোমরা অনুসন্ধান করো তাহলে এই শেষ দশকে যদি আমরা যদি আমরা করতে পারি এই বিশেষ আমলটি যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আশা করা যায় লাইলাতুল কাদর আপনার আমার ভাগ্যে অবশ্যই আল্লাহ তালা দিবেন এটি আশা করা যায় কিন্তু যারা এতেক আপ করবেন না তারা হয়তোবা এটি কতটুকুন পাবেন সে ব্যাপারে হয়তোবা কিছুটা হলেও আমাদের সন্দেহ থেকে যায় তারপর আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব। এ টেকআপ করা না করতে পারলে অন্তত শেষ দশকের বেজর রাতগুলোতে আমরা বাড়িয়ে চেষ্টা করব। বেজর রাতগুলোতে কারণ নবজাল আলহিউম বলেছেন যে রামাদ মুবারকের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা কি করো তোমরা লাইলাতুল কাদরকে তালাশ করো এই জন্য বেজর রাতগুলো হলো একুশ তেইশ ২৫, ২৭, উনত্রিশ এই রাতগুলোর ভিতরে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো এই জন্য আমাদের সমাজে অনেকে আমরা রজনীকে আমরা লাইলাতুল কদর হিসেবে পালন করে থাকি আমরা জানি না যে আসলে আমি কোথেকে এই বিষয়টাকে আমি নির্ধারণ করে নিলাম যে এই রাতে লাইলাতুল কদর হয়েছে বা হবে এটি এটি কিন্তু বলা যায় না কারণ লাইলাতুল কদর এটি কিন্তু এটি আবর্তমান प्रमाणित ए इामिक स्कलार विभिन्न प्रमाण कर चेष्टा होते सम्भवना बेसि से आल्ला चाहले होते निसंदेह होते प्रत्येक बस से बला कठिन से बोलते पर यह प्रिय दर्शक लाइल কাদরকে তালাশ করার জন্য সেই আমরা আমরা পাওয়ার জন্য অবশ্যই শেষ দশকে মহিমান বন্দিগি করার চেষ্টা করব কারণ এই শেষ দশকটি হলো জাহান্ন থেকে নাজাতের লাইলাতুল কদর পাওয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করা আমাদের জীবনটাকে আলোকিত করা আমাদের জীবনটাকে আরো পরিমার্জিত করার বিরাট একটা সুযোগ কিন্তু আমার জন্য সৃষ্টি হয়ে যায় দশক সেই জন্য এতে লাইলাতুল কদর পাওয়ার জন্য এই একমাত্র মানে আমল হচ্ছে আমাদের এতেকাপ মানে এতেকাপ যদি আমরা করি তাহলে লাইলা তুল কদর অবশ্যই আপনার আমার ভাগ্যালেহা তারা মিলিয়ে দেবেন এটা আশা করা যায় এই জন্য আমরা শেষ দশকে এই আমলগুলো করার চেষ্টা করব, প্রিয় দর্শক এবং সেই সাথে সাথে আরও যে আমলগুলো আমরা করতে পারি মাহির রমজানের একটি মাস আমাদের শেষ হয়ে যাচ্ছে শেষ দশকে যখন আমরা চলে আসব তখন আমাদের আরও কিছু মানে আন্তরিকতা আমাদের হৃদয়ের ভিতরে একটা একাগ্রতা কিন্তু আরও প্রচণ্ড আকারে বেড়ে যাওয়া উচিত বিদায় নিয়ে যাচ্ছে আমি জানি না এই রমজান আগামী বছরে বছরে আবার একটি আমি কিনা। এই আগ্রহ এই ঐকান্তিক প্রচেষ্টা আমার হৃদয়ের যে কান্না এই বেদনা কিন্তু আমার ভিতরে সৃষ্টি হওয়া উচিত আমরা অনেকে মনে করি রমজান শেষ হয়ে গেল খুব আনন্দে আমরা একেবারে আহ মানে খুব আনন্দিত হয়ে যে রমজান শেষ হয়ে গেল না এভাবে আনন্দিত হওয়া যাবে না कारण अभी नबीजी सलामी रमजान पेर जीवन गुनाखा माफ कराते हतभागा से ध्वसप्राप्त हौक नबीजीआ कर हताशा जनक एक्ट बेपार रमजान मास पेलम रमादान मुबारक पेलम अथच जीवन गुनाखा माफ हल् अथच रमजान विदाय रमजान एक एक विदानिया चले जा चेतना क्या करा प्रिय दर्शक मार्केटिंग मे रमजान कमाय दी ये आगे करें ये आगे करा ईद प्रस्तुति आगे करेष दशके एके बारे दुनिया समस्त का मुक्त हो अपनार्यस्त मुक्त हुए अफिस अदालत व्यावसा वाणिज्य कि मुक्त हो सारा जीवन सब करा जा সারা জীবন সব করা যাবে কিন্তু লাইলাতুল কদরও তো আর পাওয়া যাবে না কারণ লাইলাতুলক কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম একটা রজনী এটি একজন বান্দার জীবন যদি আল্লাহ তালা যদি মিলিয়ে দেন তার জীবনটা কত বড় ভাগ্য কত বড় সৌভাগ্যবান ব্যক্তি সে হতে পারবেন সেটি বলার অপেক্ষা রাখে না সুপ্রিয় দর্শক আসুন আমরা মাহের রমজানের শেষ দশকে আমরা বেশি বেশি বাদাতবন্দি করি করান্তেলাবাত আমরা করি বেশি বেশি আমরা জিকিরি করি তসবিতাহলিল আমরা পড়ি আল্লাহ রব্বুর আলমিনের বেশি বেশি আমরা নৈকট্য অর্জন করার চেষ্টা করি তাহাজুদের সালাত আমরা দায় করি বেশি বেশি দান খায়রাত আমরা করার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা বেশি বেশি ধর্ণা দেওয়ার চেষ্টা করি জীবনের গুণাগুলো মাফ করার জন্য বেশি বেশি তাওবা আমরা করি রব্বুল আলমিনের কাছে বেশি বেশি ক্ষমা আমরা চাই ইস্তেকফার আমরা করি আশা করা যায় এই এবাদাত বন্দিগিগুলো যদি আমরা রীতিমতো যদি আমরা করার চেষ্টা করি বিশেষত মাহের রমদানের শেষ দশকে যদি আমরা করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে অনেক বড় নেয়ামাত দান করবেন আর আমাদ মুবারকের যে নামত যে রেহমাত সেই বরকত কিন্তু আমরা ইনশাল্লাহ তালা অর্জন जीवन शांति प्रियो मानु कारणी हृदय नाजिल करबियर पेशानी दूर हो जाए दुनिया हताशा थकबे दुनिया जो टैन तो सबकिक्त हो जाए शांतिपूर्ण मानूष होते सुस्थ मानुष अल्लाह पब्बुल आलमीन सबाई के तौफिक दान आजकल जालोचना करलम आल्ला जन आमन कर तौफिक दें आल्ला तला जन आपम कर तौफिक दें प्रत्येक मुस्लिम भाई बोन जो सुंदर भाव जो আমলগুলো যেন করে আমরা দুনিয়ার জীবনে সুখময় জীবনযাপন করতে পারি এবং পরকালে রব্বুর আলামিনের জান্নাতে যাওয়ার জন্য তৌফিক আমরা যেন পেতে পারি আল্লাহ তালা দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন আহুর কৌরি হায়দা আস্তাহি আলাইকুম ইসাহাইসলিমিনাইকুম ওরহমতুল্লাহ